সালামু আলাইকুম ওরিদান সমন্বিত দর্শক মন্ডলী জয়ীফ ও জালহাদিস সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছি এখানে একটা বিষয় আগেই বলা উচিত জাল হাদিসের ব্যাপারে কোন রকমের আপস নেই সকল মহাদিসের ঐকমত্যের ভিত্তিতে জাল হাদিসের প্রতি আমুল করা যাবে না চাই সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক অর্থাৎ ফাজাইলা আমুল কোনো আমলের ফজিলত সংক্রান্ত হোক বা অন্য কোনো বিষয়ই হোক এ ব্যাপারে আলোচনা পরিষ্কার জয়িফ হাদিস যখনই সামনে আসে তখনই একটা বিষয় আসে যে দুর্বলতা কিন্তু শরীয়ত্ব দুর্বলতার অনেক ঊর্ধ্বে আমরা ভাষাই বলি হাদিসটি জয়ী মানে দুর্বল দুর্বল হাদিস দ্বারা যখনই আমি কোনো দলিল সাব্যস্ত করতে যাব তখনই কোনো আমুল হোক সেটা ফজিলত হোক বা আহকাম সংক্রান্ত হোক তাহলে কিন্তু এই বিষয়টি দুর্বল হয়ে যায় কিন্তু দুর্বল ভিত্তির উপরে তো কখনো শরীয়ত সাব্যস্ত হয় না কোনো এবাদত সাব্যস্ত হয় না আর যখনই আমরা জয়ীফ হাদিসটের কথা বলবো এটা পরিষ্কার যে সকল মহাদেশের ঐকমত্যের ভিত্তিতে একটি কথা যে জয়ীফ ধারণার ফায়দা দেয় তামুল মন্দা চৌত্রিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে নাতিজা বা একটা ফলাফল উল্লেখ করা হয়েছে ইনাল হাদিস মার্জু লাইম বিহির ইত্তেফাক অর্থাৎ জয়ীফ হাদিস অতিরিক্ত ধারণার ফায়দা দেয় এটা ঐকমত্যের ভিত্তিতেই আমূলহীন আমুল করা যাবে না আর ধারণা যখনই আসবে তখন ধারণার থেকে হক অনেক দূরে আল্লাহ রবসেন অধিকাংশে ধারণা অনুসরণ করে ইন্না হক অথচ হক ধারণার কোনো পরাই করে না মানে হক ধারণা থেকে অনেক অনেক দূরে কারণ হকটা তো এসেছে আল্লাহর পক্ষ থেকে অপ্রতিরোধ অকাট্য নিশ্চিত আলিয়া বলছেন সহিবুখারী দ্বিতীয় খণ্ডের উননব্বই পৃষ্ঠা ই একমা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো সাবধান দন্না হাদিস অধিকাংশ ধারণা মিথ্যা হয়ে থাকে তাহলে এখানে স্পষ্ট হলাম আমরা ধারণা থেকে বিরত থাকি সহিম আট পৃষ্ঠ বর্ণিত হয়েছে যেটা এক আলোচনায় উল্লেখ করেছে। করেছি ইউরা মানে সন্দেহ হয় যেমন ইবনি হিবান রহিমুল্লাহ বলেছেন কুল্লু শাক কিন এই ইউরো শব্দের অর্থ করেছেন শাক মজরুহীন আট পৃষ্ঠাই আলোচনা করতে গিয়ে তিনি এটা স্পষ্ট করেছেন সন্দেহ যখন হবে তখন আমি তার থেকে বিরত থাকব এটা তো পরিষ্কার বিশেষ করে যখন জয়ীফ হাদিসের বিষয়টা আসে তখন আমাকে নিশ্চিত হতে হয় যে আমি আমুল যখনই করবো তখন ধারণার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম আর এটা এমনই পর্যায়ের যে যে হাদিসটি গ্রহণযোগ্য সেটা হয় সহি হবে নয়তো হাসান হবে কিন্তু যখন সহিবা হাসান হাদিসের শর্ত তার মধ্যে পাওয়া গেল না তখন জয়ীফ হলো বহুদিন আগে থেকে সংজ্ঞাটি পরিচিত আছে এই মর্বে কুল্লু হাদিসুল হাদিসুল হাদিস হাসান যে হাদিসের মধ্যে সহি ও হাসান হাদিসের শর্ত একত্রিত হয় না সেই হাদিসি হল জয়ীফ হাদিস সালা বিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে তিনি সংজ্ঞা দিয়েছেন বহুদিন পূর্বে তাহলে তার আবহানিফা রহমা উল্লাহ বললেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে আল্লামা আবদুল হাব শাহরানি রহেমা উল্লাহ বলছেন হাদিস ফাহু আমদ হাবি এবং আবু হানিফা রহিমার উক্তিটি উল্লেখ করে বলছেন যখন সহিমাদ্য নয় এবং আহমাদ বিন হাম্বল রহমা বললেন যেটা উল্লেখ করেছেন এবং হাকিম রহিমাহুল্লাহ মারিফাত হাদিসের মধ্যে এই মনে বলছেন সাত তিনি বলছেন এবং আহমাদ বিন হাম্বলের উক্তি দ্বারা বলতে চাচ্ছেন তাকে আলেম বলা যাবে না তিনি আলেম নন তাহলে এই আলোচনা স্পষ্ট হয় যে জয়ীফ হাদিসের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত সচেতন এতে কোনো সন্দেহ অবকাশ নেই বিশেষ করে এখানে আরেকটি বিষয়ে উল্লেখযোগ্য যে মহাদিসগণের মাঝে কথা প্রচলিত ছিল যে যারা হাদিস গ্রহণ করেছেন জমা করেছেন সংকলন করেছেন তাদের মধ্যে কেউ কেউ হাদিস গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন আবার কেউ একটু মধ্যমপন্ধ অবলম্বন করেছেন কেউ একেবারেই শিথিলতা অবলম্বন করেছেন বিশেষ করে হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম বুখারি এবং মুসলিম রহিমা হুমল্লা এই দুইজন শ্রেষ্ঠ হাদিসের বিদ্বান তারা জয়ীফ হাদিস সম্পূর্ণই পরিত্যাগ করেছেন যার কারণে বুখারি এবং মুসলিমের মধ্যে কোনো জয়ীফ হাদিস আসেনি অনুরূপভাবে ইমাম ইয়াহিবাইন রহিমা হুল্লাহ তিনিও জয়ীফ হাদিস পুরোটাই বাদ দেওয়ার কথা বলেছেন অনুরূপভাবে আবু বক্কার তিনি বল তার বক্তব্য পরিষ্কার তারপরে ইবনু তাইম রহমাখুল্লাহ তিনি আরো পরিষ্কার করে বলছেন অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে জয়ীফ হাদিসের প্রতি ভিত্তিশীল হওয়া জয়ীফ হাদিসের প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক জায়জ নয় বৈধ নয় যে হাদিসটি সহিবা হাসান হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্যও স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিদ্যানের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের ব্যাপারে তারা আপসীন বিশেষ করে আরো শক্ত হয়েছেন জয়ীফ হাদিস সকল ক্ষেত্রেই বর্জনীয় জয়ীফ হাদিস বর্জন করতেই হবে জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে না ঢুকে তার থেকে বিরত আসে কেবল মাত্র সই হাদিসকে গ্রহণ করলেই ইনশাল্লাহ আমাদের মধ্যে স্পষ্টতা ফুটে উঠবে এবং আমরা যাবতীয় সন্দেহ সব মুক্ত হব তাতে করে ইমাম বুখারি এবং মুসলিম এবং বিশেষ করে মুতাসাদ অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে মুসলিম উম্বার কল্যাণ সাধিত হবে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বার যে কথাটি বললেন মানে হাত দাসা হোক অনুরূপ ভাবে বললেন আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান যাহার নামে করে নেয় এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চাওয়া উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়া জাল থেকে মুক্ত হয়ে কোরআন এবং আসি আল্লাহ আল্লাহর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বিধান আসার পরে মতনক্ষ্যর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্য করার যুক্তি কোথায় নেই কিন্তু এদিকে এখানো একটি সমস্যা যে জাল হাদিস থেকে গেছে আমাদের সাহাবিদের মধ্যে মতনক থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস মজু হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ পথে যদি এগিয়ে যায় তাহলে কোনো বিভেদ থাকে না আর একটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস চালু থাকার অন্যতম কারণ তাফসির মাহফিল সমূহ তাফসির মাহফিলে অধিকাংশ ওলামাইকরাম তারা আলোচনা করতে গিয়ে অনেক জাল হাদিস চলে আসে তারা বিষয়টা তেমন গুরুত্ব না দিয়ে বর্ণনা করতে থাকেন কিন্তু মূল যে তাফসির গ্রন্থ সেখানেও অনেক জয়ীফ এবং জাল হাদিস রয়েছে আর একটি বিষয় উল্লেখযোগ্য সেটা হলো সিরাত গ্রন্থ রসদ সাল্লি সাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়ীফ হাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছে নে বিশেষ করে তাপসির কথা বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসি যেগুলো পড়ানো হয় যেমন একটি তাপসির তাফসিরে বাইজাবি মহাদিস উলামা কারামের মন্তব্য অনুযায়ী তার অধিক অংশই হাদিসগুলো জৈব জাল হাদিস বিশেষ করে সুরার ফজিলোচ্ছম হাদিসগুলো জাল অথচ সেটাই পড়ানো হয় অধিকাংশ মাদ্রাসাতে সব মাদ্রাসাতে পড়ানো হয় কেন আমাদেরকে যদি সচেতনতা অবলম্বন করতে হয় তাহলে এখানে দৃষ্টি দিতে হবে বিশেষ করে যে সমস্ত তাফসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাফসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহাকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ি তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাফসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নিবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় পরিচিত এটা নিয়ে আসছেন আল্লাহ বাইজাব তাসির বাইজাবের মধ্যে সুরাফাতে তাফসির করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোন সনদ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যন্ত গিয়ে একটু সামান্য বিরতি নিয়ে আবারও ফিরে আসছে ইনশা আল্লাহ প্রতিষ্ঠা প্রতিষ্ঠান मुस्लिम अवर्जन के इसलमार बुनियादी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি বৃহস্পতিবার অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের এবং তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি করতে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 রাহমানির সাথে সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনার পরে আবারও ফেরত আসলাম ইমে মারেকের বক্তব্য শুধু এটাই নয়িস কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তার বক্তব্য এটি অনুরূপ ভাবে হাজাম হাজম রহিমা তার বক্তব্য পরিষ্কার তারপরে ইবনু তাইম্লা তিনি আরো পরিষ্কার করে বলছেন অর্থাৎ শরীয়তের ক্ষেত্রে জয়ী ফাদিসের প্রতি ভিত্তিশীল হওয়া জয়ী ফাদিসের প্রতি নির্ভরশীল হওয়াটা ঠিক জায়জ নয় বৈধ নয় যে হাদিসটি সহিবা হাসান হিসাবে পরিগণিত হয়নি তার বক্তব্য স্পষ্ট হয় যে জয়ীফ হাদিস তারাও গ্রহণ করেননি বিশেষ করে বর্তমান বিজ্ঞানের মধ্যে যারা এই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হয়েছেন আলোচনা করতে গিয়েছেন তাদের পরিষ্কার বক্তব্য এটা যে জয়ীফ ও জাল হাদিসের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 ইমাম বুখারি ইমাম মুসলিম এবং বিশেষ করে মুতাসাদেদ অত্যন্ত কঠোরতার ব্যাপারে যারা আলোচনা করতে গিয়েছেন তাদের বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে মুসলিম কল্যাণ সাধিত হবে রসুল্লাহ সাল আলাইহ সাল্লাম বারবার যে কথাটি বললেন মান হাদ্দি সিনিয়র আনা কাদেব অনুরূপভাবে বললেন মান তাকালা আলাইয়া মালা মাকুল ফলিয়ত বহু নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি সে যেন তার স্থান জাহান নামে করে নেই এই কথাটা শক্ত আল্লাহ আমাদের এমন একটি পথ খুলে দিন এটা সবারই চাওয়া উচিত যেন আমরা এই জয়ীফ ও জাল হাদিসের এই বেড়া জাল থেকে মুক্ত হয়ে কোরআন এবং সই হাদিসের প্রতি আসি আল্লাহ রাবুল বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে মতনক্য করেছে আল্লাহর পক্ষতে স্পষ্ট বিধান আসার পরে মতনক্যর কোনো সুযোগ নেই অর্থাৎ মতনক্য থেকে শরীয়ত অনেক দূরে বিশেষ করে নির্দিষ্ট শরীয়তের ব্যাপারে মতনক্য করার যুক্তি কোথায় নেই কিন্তু এদিকে এখানেও একটি সমস্যা যে যে আলহাদিস থেকে গেছে ইখতলাফল উলাম আয়ে রহমত মিন আলা অর্থাৎ আলেমদের মাঝে ইখতলাফ থাকাটা আল্লাহর পক্ষতে রহমত এটা কোনো হাদিসই না আরো বলা হয় ইফাবি রহমতুল্লাহম আমাদের সাহাবিদের মধ্যে মতনক্য থাকাটা তোমাদের জন্য রহমত স্বরূপ অথচ এটা অন্যতম প্রসিদ্ধ জাল হাদিস মজু হাদিস যা চালু আছে আমরা এর মধ্যে না ঢুকে স্বচ্ছ পথে যদি এগিয়ে যাই তাহলে কোনো বিভেদ থাকে না আরেকটি বিষয় উল্লেখযোগ্য এখানে যে জয়ীফ ও জাল হাদিস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 রসদ সাল্লামের জীবনের উপরে অনেক অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু অধিকাংশ গ্রন্থের মধ্যেই রয়েছে জাল এবং জয়ি ফাদিস যার তাহকিক বা টিকা করা হয়নি কোনো কোনো টিকা বা তাহকিক হলেও আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এসে পৌঁছে নেই বিশেষ করে তাপসির কথা বলতেই হয় আমাদের যে প্রচলিত তাপসি যেগুলো পড়ানো হয়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 যে সমস্ত তাপসিরগুলো আমাদের দেশে খুব প্রসিদ্ধ আমরা যেগুলো পড়ে থাকি অধিকাংশ তাপসির রয়েছে যেগুলো তাহকিক নেই তাহকিক ছাড়াই যার কারণে আমরা বিপাকে পড়ে তাপসির শুনতে গিয়ে এবং পড়তে গিয়ে উচিত যিনি তাপসির করবেন তিনি অবশ্যই হাদিসের মতন সম্পর্কে জেনে নেবেন একটি প্রসিদ্ধ কথা আছে যেমন উদাহরণ সব বলতে হয় আর সলাৎ ও মিরাজুল মমিনদের মেয়েরাজ কথাটি হাদিস হিসাবে গোটা বিশ্বেই পরিচিত এটা নিয়ে আসছেন আল্লাহসির করতে গিয়ে কিন্তু হাদিসটা তো কোনো ভিত্তি নেই কোনো সনদ নেই তাহলে আমি কিভাবে গ্রহণ করব আরো অনেক হাদিস প্রচলিত আছে হাদিস হিসাবে প্রচলিত আছে আর একটা বিষয় যেমন বলে থাকি দোলনাথে কবর পর্যন্ত এলিম শিক্ষা করা এটা একটা রাসুলের হাদিস হিসাবে প্রচলিত কথাটি লিখে নিচে লেখা থাকে আল হাদিস কিন্তু এটা হাদিস নয় এই হাদিসগুলো যদি আমরা একটু দৃষ্টি দিয়ে দেখতে যাই দেখা যাবে এগুলো জাল ও জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত আমাদের মধ্যে প্রসিদ্ধ কথা রয়েছে হাদিস যখন লেখা দিই কোথাও তখন সাথে সাথে আমি বলতে থাকি আমি বলে নি যে এটা একটা হাদিস না প্রসিদ্ধ একটি কথা উত্ত বলে অর্থাৎ চীন দেশে গিয়ে হলে এলএম শিক্ষা করো এই হাদিসটি যে সনদহীন এর মর্মে কোনো সনদ নেই হাদিস নেই এটা যে প্রসিদ্ধ একটি জাল হাদিস বহু আগ থেকে পরিচিত কিন্তু আমরা বলছি বলেই আসছে কেন মহাদিস উলামা করার বক্তব্য এখানে কি অগ্রহণযোগ্য আমরা কোন দাবিতে কিভাবে এই হাদিসকে মেনে নিতে পারলাম আর একটি বক্তব্য চালু আছে যে উলামা মিদাদুলামা হৈরুমিনুহাদা অর্থাৎ আলেমদের কলমের কালি শহীদদের রক্তর চেয়েতেও উত্তম না না উদ্লা এটা হতেই পারে না এটা চালু করল কে ভিত্তি কোথায় পাওয়া গেল কেন সমাজে চালু হলো এটা আর এটা তো অগ্রহণযোগ্য এটা আজকের কথা নয় বহুদিন থেকে মহাদিস উলাম এটা স্পষ্ট পরিষ্কার করে দিয়েছেন হাদিস জাল গ্রহণযোগ্য নয় আমি এটা আমল করব না যদি বলতে যাই কেন চালু আছে অন্যতম একটি কারণ যে কিছু উলামায় কেরাম জয়ীফ এবং জাল হাদিসের ব্যাপারে খুবই শিথিলতা অবলম্বন করেন অত্যন্ত শিথিলতা অবলম্বন করেন যার কারণে এগুলো চালু আছে এমনিতেই শরীয়ত অতি স্বচ্ছ আমাকে শরীয়ত ওইভাবেই রাখতে হবে কারণ কোরআন এবং সই হাদিস আমাকে মানতেই হবে বিকল্প কোনো পথ নেই এখানে জয়ীফ ও জাল হাদিস আসবে না উদাহরণ দিতে গেলে আরও কিছু জয়ীফ হাদিস এবং জাল হাদিস চালু আছে বলে প্রমাণিত হয় বিশেষ করে কিছু হাদিস আমি আগে উল্লেখ করেছি আর যে সমস্ত বিষয়ে মতনৈক্য চালু আছে সেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আর একটি বিষয়ের উপরে এত জাল হাদিস তৈরি করা হয়েছে তাশ্চর্য লাগে যেমন আজকে বহু মানুষ ফসল করার পরে অসুর বের করেন না কারণ একটা হলো এর পিছনে একটা জাল হাদিস আছে সেটা হলো বাইহাকি চতুর্থ খণ্ড একশো পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করেছে কখনো ট্যাক্স এবং অসুর দুইটা হবে না অর্থাৎ যে জমিতে ট্যাক্স দিতে হয় সেই জমির ফসলে অসুর দিতে হয় না এটা একটা এই হাদিস উল্লেখ করে ইমাম বাহ্যাকি বলেছেন হাদা হাদিস বা এই হাদিস একেবারে বাতিল একেবারে মিথ্যা কারণ যেদিনের আয়াত স্পষ্ট এখানে আছে যে ওষুর বের করতে হবে ফসলের অথচ এই হাদিসটা থাকার কারণে এই উপমহাদেশের বহু মানুষ ফসল করার পরে তার জাকাত অসুর করে না কারণ জাকাত বের করা সম্পদের জাকাতের ব্যাপারে অনেক হাদিস রয়েছে সুতরাং জাল ও জৈব হাদিসের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো ক্রমেই শিথিলতা অবলম্বন করা যাবে না এবং শিথিলতা অবলম্বন করার স্তই উঠে না ইনশা আল্লাহিস মেনে নিবো যা আল্লাহিস পরিত্যাগ করবো আল্লাহ রব আলের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওর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 बार इमेल कर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 देख रियाज सालेहीन कल सन्द्या छटाय पुनः सम्प्रचार दोपुर टीवी बांगलेश